আয়সা রাজেলাউত আল্লাহতে বর্ণিত এই আয়তের তাফসিল প্রসঙ্গে তিনি বলেন অর্থাৎ আল্লাহ তাদের সম্বন্ধে তোমাদের বিধান জানিয়ে দিচ্ছেন সেসব নারী সম্পর্কে যাদের প্রাপ্য তোমরা প্রদান করো না অথচ তাদেরকে বিয়ে করতে চাও নিসা আয়াত নাম্বার একশো তিনি বলেন এই আয়াত হচ্ছে ওই ইয়াতিম নারীদের সম্পর্কে যারা কোনো অভিভাবকের আওতাধীন রয়েছে এবং তার ধন সম্পদে সে মালিকানা রাখে কিন্তু তাকে বিয়ে করা পছন্দ করে না এবং তার সম্পদের জন্য অন্যের কাছে বিয়ে দিতেও আগ্রহী নয় যাতে করে অন্য লোক এ সম্পত্তিতে তাদের সঙ্গে অংশীদার হয়ে না বসে উক্ত আয়াতে অভিভাবকদেরকে এরূপ অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে